আলহামদুলিল্লাহ রবিফিলামসলীন মহম্মদি ওমান সমানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লা বক দর্শক মণ্ডলী আমরা সহিয়াল বুখারি থেকে কিতাব রিকাক থেকে ধারাবাহিক হাজিসের আলোচনা শুনে আসছি সর্বশেষ যে হাজিস আমরা আলোচনা করছিলাম সেই হাজিসটি সম্পর্কে আপনাদের আবার দৃষ্টি আকর্ষণ করছি সাত ধরনের লোককে সাত শ্রেণী লোককে আল্লাহ তালা কেরামতের দিন আরও নিচে সায়া দান করবেন তার মধ্যে প্রথম ছিল আল ইমামুল আদিল যে ন্যায় বিচারক অথবা ন্যায় পরায়ণ শাসক এ বিষয় আমরা কয়েক সেশন আগে বিস্তারিত আলোচনা করেছি ন্যায় বিচারক শাসকের মর্যাদা ফজিলত ন্যায়পরায়ণ শাসক এবং বিচারকের শান তাদের আখেরাতে কী মর্যাদা আল্লা তালা দেবেন আর যদি কেউ বেঞ্চ করে তার কি শাস্তি হবে তা আমরা শুনেছি এরপরে দ্বিতীয়টা হচ্ছে শাহ বন্না শাহ আফি ইবাদাহ ওই যুবক যে আল্লাহ তালার ইবাদতে যৌবন কাল অতিক্রম করেছে তিন নম্বর হচ্ছে রাজবুহম আল্লাপুন বিল আল্লাপুন বিল মেসায় ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে একদম সংযুক্ত আছে লাগানো আছে চার নম্বর হচ্ছে রাজুল্লা নি ফিল্লাহ ইস্তমা আলাইহি ওয়াফার রকা আলাইহ দুই লোক যারা একে অপরকে আল্লাহর ওয়াসে মোহাবত করেছে তার ভিত্তিতে তারা সঙ্গে থেকেছে যখন তারা আলাদা হয়ে গেছেন তখনও তাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে মহব্বতের কোনো ঘাটতি হয়নি পাঁচ নম্বরে হয়েছে ও রাজুল ফকাফুল্লাহ একজন লোক যাকে সুন্দরী মহিলা অত্যন্ত সামাজিক সম্পন্ন মহিলা যাকে আহ্বান করেছে অন্যায় আদের দিকে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর হচ্ছে রাজুলন তাসাদা আখফা সর্বশেষ রাজলুন জাকার আল্লাহ খালিয়ান ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে একান্ত ভাবে একা একা স্মরণ করেছে আর তার অন্তর দিয়ে দর করে পানি ঝরে পড়েছে এই হাদিসগুলোর যে সাতটি শ্রেণী বলা হয়েছে কোনো কোনোটার মধ্যে আমরা বেশি করে একটু বিস্তারিত আলোচনা সুযোগ নেবো আর কোনোটা হয়তো আমরা হয়ে যাব। দ্বিতীয়টা হচ্ছে শাহ বন্যা এবাদতে রববিহীন ওই যুবক যে তার রবের এবাদতে যৌবনকাল কাটিয়েছে যৌবনকালের এবাদতের মধ্যে আল্লাহ তালার কাছে অনেক বেশি মর্তবা আছে সান আছে যে যুবক তার এই যৌবন কাল আল্লাহ তালার দিনের মধ্যে কাটিয়েছে তার জন্য আল্লাহ তালাকে আমাদের দিন আর নিচে ছায়া দান করবেন যুবকদের এত মর্যাদা কেন ইসলামের দিকে আসলে কারণ হচ্ছে যৌবন কাল বড় ফেতনার কাল নতুন করে মানুষের জীবনের প্রথমে যখন সব কিছু ষোলোকলায় ফুটে ওঠে শক্তি এনার্জি সব কিছু থাকে এবং অনেক তামান্না কামনা ভীষণ জীবনে সব কিছু একসঙ্গে চিন্তা করার সুযোগ হয়ে যায় ওই সময় মানুষের জীবনে অনেক ফেতনা ফাসাদের সুযোগ আসে এনার্জি আসে এবং ওই সময় মানুষের দুনিয়াটা খুব রঙিন মনে হয় আমোদ ফুর্তি এবং এইভাবে সময় কাটানোর দিকে খুব মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা খাহেশ সাহেসতে নফসানি খুব করে জায়গা দখল করে ওই সময় মানুষকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা একটি বড় পরীক্ষার কাজ এই পরীক্ষায় অনেক যুবকরা ফেল করে যৌবনকালে অনেক মানুষ তাদের পদস্খলন ঘটে যায় বিভিন্ন ফেতনার দিকে তারা পা বাড়ায় কারণ ওই একটা সুযোগ শয়তানের মানুষকে গমরাহ করে দেওয়ার জন্য তখন মানুষের মনে হাখেরাত আল্লাহ তালার সঙ্গে জবাবদিহি দিনদারি এগুলোর দিকে মনটা সহজে ঝুঁকে না কারণ দুনিয়াকে এনজয় করার উপভোগ করার বয়স তখন মনে হয় যেন রঙিন চশমা লাগে সারা পৃথিবীকে রঙ্গিন মনে হয় ওই সময় যারা আল্লাহ আল্লাহতালার দিনের দিকে আসে ইমানকে মজবুত করে আলেম শিকার চেষ্টা করে এবং এই বাদাতে মনোযোগ দেয় দিনমুখী হয়ে যায় তারা সত্যি বড়ো মর্যাদাশীল আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি স্পেশাল সম্মান করবেন আল্লাহ তালা তাদেরকে আর সর নিশেষ আয়াদান করবেন এরপর আমরা যাব তিন নম্বর বিষয়ের দিকে তৃতীয় শ্রেণীর লোক যাদেরকে আর সায় দেওয়া হবে তারা হচ্ছে রাজরুন। কালবহু মোয়াল্লামন বিন ওই লোক যার অন্তর মসজিদের সঙ্গে একেবারে সংযুক্ত আছে মসজিদ থেকে তার অন্তরকে আলাদা করা যায় মসজিদের সঙ্গে তার সাংঘাতিক মাহাবানি লটকানো অথবা গেথে দেওয়া সংযুক্ত করে দেওয়া তো এই লোকের মর্যাদাও আল্লাহর কাছে কাছে অপরিসীম মসজিদ এমন একটি নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ তালার জন্য। যেখানে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা হয় পৃথিবীতে আর কোনো জায়গা এরকম নেই মসজিদ ছাড়া অনেক জায়গায় আমরা ইবাদত করি ঘরে ইবাদত করি নামাজের সময় আমরা বাইরেও নামাজ পড়তে পারি আমরা ব্যবসা বাণিজ্যের দোকান রাস্তাঘাটে মাঠে ময়দানে মুসলমানের জন্য যেখানে বক্ত হয়ে যায় জোলাত্রি আল আর্দু তহরান হাজিসে এসেছে আমার জন্যে পুরো জমিনকে পাক করা হয়েছে আর মেসাজের পুরো জমিনকেই মসজিদের মর্যাদা অর্থাৎ নামাজের জায়গা বানানো হয়েছে কিন্তু যে ঘরগুলো আল্লাহ তালাকে ডাকার জন্যই শুধুমাত্র নির্মাণ করা হয় সেগুলোর মর্যাদা এই জমিনের মধ্যে আল্লাহ তালার কাছে অপরিসীম আমরা এই মসজিদের ফজিলত সম্পর্কে আজকে বিস্তারিত কিছু হাজির সুন বাইনশাল্লাহ এবং মসজিদের আদাব মসজিদে যাওয়ার আদাব মসজিদে থাকার আদাবগুলো মসজিদে কোন জিনিস করা ঠিক নয় কোন কোন জিনিস কোন জিনিস মসজিদে বেশি করেই করা উচিত এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা তালা মসজিদের ব্যাপারে তার ফজিল সংক্রান্ত বিষয়গুলো আগে আমরা শুনি হচ্ছে আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা এই জমিনের মধ্যে এ প্রসঙ্গে রসুল্লাহ সাল আল ইসলাম সাদ করেন আহাবুল বিলাদি মসজিদ আহা ও আফগাদুল বিলাদ জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গাগুলো হচ্ছে আল্লাহ তালা কাছে মসজিদগুলো আর সবচেয়ে খারাপ জায়গা আল্লাহ তালার কাছে হচ্ছে জমিনের মধ্যে বাজারগুলো বাজারগুলো হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে আর মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা লোকদের তো বাজার দিকে যেতে বেশি মনে চায় বাজারে যেতে মজা লাগে অনেক মানুষ জমায়েত হবে শপিং কেনাকাটা জরুরি তো আছেই এটা ছাড়াও শুধু ঘুরতেই যায় অনেক লোক বাজারে সময় কাটাবে এক কাপ চা খাবে দারসল কিছু লোকজন সঙ্গে গল্প করার আড্ডা করার সুযোগ হবে এই যে আকর্ষণ বাজারের মধ্যে আছে আকর্ষণের অন্যতম কারণ কি জানেন আরেকটি হাজিস এসেছে যে বাজারের মধ্যে শয়তান ফ্লাগ লাগিয়ে বসে থাকে তার ফ্লাগ লাগিয়ে পতাকা লাগিয়ে বসে থাকে আর লোকদেরকে সে খুব আসতে বলে কারণ জরুরি কেনাকাটা তো যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে সময় বিহুদে নষ্ট করবে গল্প গুজব আড্ডা ঘণ্টা পরে ঘণ্টা সেখানে ঘুরে ঘুরে দেখবে আর সময় নষ্ট করবে এতে শয়তানের খুব লাভ হয় মানুষ যত সময়কে বেহুদা কাজে নষ্ট করবে সেটা শয়তানের জন্য খুব ফায়দার বিষয় কারণ যদি মানুষ ভালো করে সময়কে কাজে লাগায় এটা শয়তানের জন্য বেশি ফায়দা এখানে নেই এই জন্য অনেক লোক অনেক লোক শহরে বন্দরে বড়ো বড়ো শপিং সেন্টারে ঘুরে বেড়ায় অনেক সময় তেমন কোনো শপিং করে না কিন্তু ঘুরে বেড়ায় তাই এটাও একটা আউটিং এবং কেউ কেউ বলে যে উইন্ডো শপিং ইংল্যান্ডের ব্যাপারটাতে বলে উইন্ডো শপিং উইন্ডো শপিং করতে বোঝেন যে জানালা দিয়ে শুধু দেখবে বা এরকম করে দেখবে যে আছে কেমন আছে এ দেখার মধ্যে একটা সময় কাটানো একটা আনন্দ এই যে সময় অনেকেই দিন কাটায় একেবারে কয়েক ঘন্টা কাটায় আল্লাহ আল্লাহতালার কাছে এই জন্যই বাজারটা খারাপ জিনিস আর তার অপজিট ম্যাস্ট্রিটটা অত্যন্ত উত্তম জায়গা আল্লাহ তালার কাছে এটা সহি মুসলিমের হাদিস ছিল তারপরের হাদিসটি তবরানিতে এসেছে খাইরুল বিকাইল মেসাজিদারুল বেকাইল সিমিলার কথা যে উত্তম টুকরা জমিনের মধ্যে হচ্ছে মসজিদগুলো আর জমিনের সবচেয়ে খারাপ টুকরাগুলো হচ্ছে বাজারগুলো এই হচ্ছে মসজিদের অবস্থান যে আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম জায়গা আর মবিন মুস্তাকির জন্য মসজিদে যতক্ষণ থাকে ততক্ষণ তার কাছে খুবই ভালো লাগে মসজিদের শান আল্লাহ তারা নিজে কোরআনে পাকে বলেছেন মসজিদের বিরাট একটা শান আছে পজিশন আছে এবং ভূমিকা আছে সেটা হচ্ছে ১৮ ইননামা মান আমানা নিশ্চয়ই মসজিদকে নির্মাণ করে এবং আবাদ করে ওই লোকগুলো যারা আল্লাহ তালার প্রতি ইমান রাখে এবং আখের আতের প্রতি ইমান রাখে তাহলে মসজিদকে আবাদ করা তামির তামির অর্থ বিল্ডিং করা মানে নির্মাণ করা তামিরের অর্থ আবাদ করা মসজিদ নির্মাণ করার কাজে সহযোগিতা করা মসজিদ আবাদ করার কাজে সহযোগিতা করে ওই লোকগুলো যারা সত্যি ইমানদার যাদের আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান আছে তারা মসজিদের নির্মাণের কাজে এবং মসজিদের আবাদের কাজে আছে। কেউ যদি মসজিদের এই নির্মাণের কাজে আবাদের কাজে সময় না দেয় তাহলে বুঝা গেল সে ভালো ইমানদার নয় সমালিক দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে যাবো এখন ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা পুনরায় শুরু হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাক দর্শক মন্ডলী আমরা মাসজিদের সঙ্গে যাদের সম্পর্ক রাজরুন কালবুহুমু আল্লা কবুল মেসাজিদ ওই লোক যার অন্তর মাসজিদের সঙ্গে সম্পর্কিত একদম লেগে থাকে তার ফজিলত সম্পর্কে হাজির শুনে আসছিলাম যে আল্লাহ তারা তাকে আর শুনে নিচে সায়া দান করবেন এবং এই প্রশংসীদের কিছু ফজিলত আহকাম আদাব জানার সুযোগ গ্রহণ করছি মাসজিদের সঙ্গে আমাদের সম্পর্ককে কিভাবে অত্যন্ত মজবুত করা যায় যাতে আমরা এই মর্যাদা পেয়ে যাই আমাদেরকে আল্লাহ কনসিডার করেন যে আমাদের আল্লাহ তালা সুরালের ১৮ নম্বর আয়তের সাত করেছেন গুলো আল্লাহ তালার জন্য। কাজেই আল্লাহর সঙ্গে কাউকে আর সেখানে ডেকো না অর্থাৎ শের করো না তাহলে মসজিদ আল্লাহর জন্য বানানো হয় মসজিদ আল্লাহর জন্য কে দুনিয়া আকার জমিন সবই তো আল্লাহর জন্য লীল্লাহি মাহফি ইসলামাবাদে ও মাহফিল্লা কিন্তু এখানে শুধু মসজিদ আল্লাহর জন্য বলার কারণটা কি যদিও আমরা সবাই আল্লাহর জন্য ইন্না লীল্লাহি আমরাও আল্লাহর জন্যে দুনিয়া আকার জমিন সমস্ত মখলুক আল্লাহ তালার জন্য। কিন্তু মসজিদকে আল্লাহ তালার জন্য খাস করে বলাতে এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে মসজিদ খাস আল্লাহর ঘর এই জন্য আমরা মসজিদকে কি বলি বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর বলতে মানুষের ঘর যখন হয় তখন মানুষ থাক ঘর বানায় তাকে তার ঘর বলা হয় তার ঘর তার বাড়ি এই সেন্সে আল্লাহ তাল্লাহার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় আল্লাহর ওই সেন্সে কোনো ঘর লাগে না বাড়ি লাগে না এরপরেও আল্লাহ তালা বলেছেন আল্লাচন আল্লাহর ঘর বাইতুল্লাহ আলমেসাজুদুলিল্লাহ তার মানে হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত করার জন্যে আল্লাহ তালাকে ডাকার জন্যে যে ঘরগুলো বানানো হয়েছে এই ঘরগুলোকে আল্লাহ তালা নিজের সার সঙ্গে এজাফা করেছেন নিজের সঙ্গে রিলেট করেছেন নিজের সঙ্গে সম্পর্কিত করে ইচ্ছুগুলোর নামকরণ করেছেন বাইতুল্লাহ বইয়ুতুল্লাহ মেসাজুদুল্লাহ মসজিদের ব্যাপারে আল্লাহ তালা এত কনসার্ন কেউ যদি কোনো কারণে কোনো জালিম অথরিটি কোনো জালিম সরকার কোনো জালিম গোষ্ঠী মানুষকে মসজিদ থেকে দূরে রাখতে চায় মসজিদকে বন্ধ করে দেয় মসজিদে আসতে দেয় না এবাদাত করতে দেয় না তালা ঝুলিয়ে রাখে এরকম কেউ এরকম কেউ যদি করে তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বড়ো জালিম বলেছেন সিরল বাকশো চোদ্দ নম্বর আয়তে বলেছেন আল্লাহ গুলো থেকে মানা করে মানুষকে যে আল্লাহকে ডাকবে সেখানে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহর নাম উচ্চারণ করবে আর মসজিদ খারাপ করে দেওয়ার চিন্তা করে মসজিদ বন্ধ করে দেওয়ার চিন্তা করে পৃথিবীর অনেক সময় কোনো কোনো দেশে কোনো কোনো জালিম শাসক গোষ্ঠী মসজিদ বন্ধ করে দেয় যখন সোভিয়েত রাশিয়া ছিল সময় তারা মুসলিম দেশগুলো দখল করে রুশি তুর্কিস্তান কাজাকিস্তান সামারকান বোখারা এই সমস্ত এলাকায় তাতারিস্তান তারা অনেক মসজিদ বন্ধ আলবেনিয়া কমিউনিস্ট শাসক যখন তারা এসেছিল অনেক মসজিদ তালা লাগিয়ে দিয়েছে মসজিদকে মিউজিয়াম বানিয়েছে মসজিদকে বিভিন্ন কমিউনিটি সেন্টার বানিয়েছে কোন কোনো জায়গায় মসজিদকে আস্থা বল বানিয়েছে আধুনিক সমাজেও কোন কোনো সময় মসজিদের সঙ্গে কোনো কোনো সরকারের দুশ্মনী করতে দেখা যায় মসজিদে মানুষ ঠিকমতো যাতে নামাজ কালাম না পড়তে পারে অনেক জায়গায় অনেক জালিম শাসকরা বাধার সৃষ্টি করে অনেক মসজিদকে তালা লাগিয়ে দেয় বন্ধ করে দেয় দেয় এরা সবচেয়ে বড় তালিম এরপরে মসজিদের শান সম্পর্কে ফজিলা সম্পর্কে আরো একটা শুনিমের সাথ করেছেন যে কোন একদল লোক যখন আল্লাহর ঘরগুলোর কোনো একটি ঘরে ইজতেমা করে বসে একত্রিত হয় আল্লাহর ঘরগুলোর কোনো একটি ঘরে বুয়ুত্লাহ তালে বুয়ুত আল্লাহর ঘর মসজিদগুলো আল্লাহর ঘর সেখানে তারা জমায়েত হয় একত্রিত হয় কি জন্য হয় ইয়াতলুনা কিতাব আল্লাহ নামাজ তো পড়েই এছাড়াও তারা আল্লাহর কিতাবকে পড়ে মসজিদের তামির যে আমরা যে আমরা একটু আগে বলেছিলাম কোরআন আয়াত থেকে মসজিদের তামিরের অর্থ হচ্ছে দুটো একটা হলো নির্মাণ করা মসজিদ তৈরি করা আরেকটা হচ্ছে মসজিদেরকে ব্যবহার করা কাজে লাগানো আবাদ করা মসজিদকে আবাদ করতে হয় কিভাবে আবাদ হয় শুধু নামাজ নয় এটা একটা বড় কাজ মসজিদের এছাড়া মসজিদ তালিমের জন্য ব্যবহৃত হবে কোরআন তলাওয়ার থেকে শুরু করে দিনই তালিমের জন্য মসজিদকে ব্যবহার করা উচিত সেখানে বসে বসে আল্লাহর ইবাদত করবে কোরআন শরীফ শিখবে মাসায়েল শিখবে দিনই জালসা দিনই তা কাজ মসজিদে চালু রাখতে হবে মসজিদকে আবাদ করার জন্য যেভাবে আর মসজিদের নবাবীকে নবী করিম সাল্ল আলি সাল্লাম তা মার্কাজ বানিয়েছেন এবং ইসলামী তৎপরতার সকল কিছুর কেন্দ্রবিন্দু বানিয়েছেন তাহলে এইভাবে লোকেরা যখন মসজিদে যাওয়া আশা করে মসজিদে জমায়েত হয় আর সে কোনো একটা হালাকার মধ্যে তারা বসে ইয়াতনু নাকি তা বলল আল্লাহ কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত বলতে তেলাওয়াত শিখা হেফজ করা তাজভেদ শিখা সহি করে পড়তে শিখা আলি বাত আশা থেকে শুরু করে করন সাহেব তেলাওয়াত করতে হবে এগুলো লার্ন করে বড়োরা করতে পারে ছোটরা করতে পারে এটাও তেলাওয়াত এরপরে শুধু তেলাওয়াত নয় ওয়াই দা রাসু না হুবাই না তারা এই করবে কোরআন শরীফের স্টাডি করবে এর অর্থ বোঝার চেষ্টা করবে তাফসির তাফসির বোঝার চেষ্টা করবে অর্থ কী নিজেরা সার্কেল বানিয়ে হালাকা বানিয়ে আসর বানিয়ে শিখবে বসবে রেগুলার কোরআনে তালিম নেবে তাহলে কোরআনকে তেলাওয়াত শেখা থেকে শুরু করে হেফজ করা থেকে শুরু করে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করবে মসজিদে বসে বসে দার্স এটা দার আসুন এই কাজ যখন তারা করে মসজিদের মধ্যে বসে তখন কি হয় তখন তাদের প্রতি আল্লাহ তারা পক্ষ থেকে সাকিনা নাজিল অর্থ শান্তি প্রশান্তি আর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে শান্তি নাজিল হয় আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে তাদের উপর আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় এদের ব্যাপারে আল্লাহর কাছে যে সমস্ত ফেরেস্তা আছেন তাদের সঙ্গে আলোচনা করে অনেক ফজিলত অনেক মর্যাদা আল্লাহর সঙ্গে যারা আছেন আল্লাহর কাছে যারা আছেন ফেরেস্তারা ইকাতহু আলম আল্লাহর ঘনিষ্ঠ ফেরেস্তারা আছেন তাদের সঙ্গে আল্লাহ তালা এই মসজিদে বসে বসে যারা দিনই তালিম করে তাদের কথা আলোচনা করে তাহলে মসজিদটা এত বড় ফজিলতের জায়গা এখানে বসে দিনই কথা আলোচনা করলে আল্লাহ তালা তাদের কথা গর্ব সহকারে ফেরেস্তাদের কাছে আলোচনা করেন আল্লাহ তালা নিজে খুব খুশি হন উৎফুল্ল হয়ে যান এবং এতে মসজিদটা আমির করা আবাদ করা কিভাবে করতে হবে এখানে আমরা একটা আইডিয়া পেলাম আল্লাহতালার দিন নিয়ে আলোচনা করলে মসজিদের মধ্যে আল্লাহ খুশি হন হন এ ব্যাপারে আমরা আরও দি একটা হাজির শুনব তবে এখন আমাদের এই সেশনটা শেষ হওয়ার আগে যদি দু একটা প্রশ্ন নিতে হয় আমরা একটু দেখি জি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রশ্নটা হলো যে আপনি আপনার লেকচারে এখনই বললেন যে মসজিদগুলো হলো শুধুমাত্র আল্লাহ ইবাদতার জন্য ওখানে অন্য কাউকে ডেকে না এবং মহান আল্লাহ কোরআনের মধ্যে সোরা জিনের মধ্যে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো যে অন্য কাউকে ডেকো না তার অর্থ এখানে কি বোঝানো যাচ্ছে যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীর না নাকি দিনই আলোচনা বাদে অন্য কোনো গল্প গুজব করা বা অন্যান্য মসজিদে দেখা যায় রাজনৈতিক আলোচনা করা হয় সেখানে বা এমনকি হাদিস এসছে যে কেউ যদি নামাজ পড়ে কোরআন নিষিদ্ধ আছে তাহলে যেখানে নিষিদ্ধ আছে আলোচনা করা যায় কোনটা আলোচনা করা যায় না আমাদের সামনে কয়েক আলোচনা হবে ইনশাল আমরা এখন শেষ করিনি আর যে আয়াতের রেফারেন্স আপনি দিয়েছেন সিরাজ্জীনের আঠারো নম্বর আয়াত আল্লাহ ছাড়া কাউকে মসজিদে ডেকে না এখানে সরাসরি শেরকের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে এবং আল্লাহ তাল্লা তো জানেন যে আল্লাহকে ডাকতে এসে মানুষ শেরিক শুরু করে দেবে এই জন্য কোনো কোনো মসজিদে গেলে আপনি দেখবেন যে কিছু শেরেকের কাজ মসজিদের ভিতরে হচ্ছে সেখানে কিছু বেদাত হয়ই শেরেক পর্যন্ত হয়ে যায় কোন কোনো জায়গায় মসজিদের মধ্যে যখন আল্লা তালার কাছে দোয়া না করে সেখানে যদি আহ্বান করা হয় অমুকের কাছে দোয়া করো অমুক এত বুজুর্গ এত ক্ষমতা এত পাওয়ার তার কাছে কিছু পাওয়া যায় এইরকম বিষয়গুলো সেরেকের সংমিশ্রণ হতে পারে মানুষের তহিদের কাছে এসে সেরেক শুরু করে দেয় তো এইগুলোর ব্যাপারে আল্লাহতালা সতর্ক করেছেন যে মসজিদগুলোকে পিওরলি একদম তহিদের ভিত্তিতে আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালার এবাদত শুধু করলেই হবে না তার ভিত্তি হওয়া লাগবে তাও অনেক মানুষের ইবাদতের মধ্যে তাওহিদ থাকে না সেরেক থাকে কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় এসে সেরেক যোগ করে দেয় ওই জিনিস থেকে আল্লাহ তালা সতর্ক করেছেন আমরা জানি যে অনেক মসজিদে আপনি দেখবেন ফর এক্সাম্পল সামনে অনেক কিছু লেখে রাখলো আল্লাহ বিরাট করে আল্লাহ তাল নাম লেখে থাকলো পাশাপাশি মোহাম্মদ বিরাট করে লেখে রাখলো এরপরে আবু বকর অমর আলী ওসমান কত কিছু লেখে রাখে মসজিদ তো শুধু আল্লাহর জন্য এই সব নাম টাম তো এখানে থাকার কথা ছিল না এগুলো থেকে সতর্ক থাকতে সতর্ক থাকতে হবে আর এই কথা পরে আরও আসবে পরবর্তী সেশনে ইনশাল্লাহ আমরা শুনবো এখন আমাদের esse jon somapti khani hocche bilai tawfiq assalamu alaikum